নুমান ইবনু বশি রজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে তা না হলে আল্লাহ তালা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দিবেন